আপনাদের সবাইকে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কোরআনের অনেক জীবন ঘনিষ্ঠ বিধিবিধান মূলনীতি আমরা আলোচনা করেছি তার অর্থ এই নয় যে কোরআনের অন্যান্য আয়াতগুলো জীবন ঘনিষ্ঠ নয় পুরো কোরআনেই শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ রহমানের রাহেম থেকে শুরু করে একেবারে সুরে নাচ পর্যন্ত ফাতেহা থেকে নাওয়াজ পর্যন্ত পুরো কোরআনেই জীবন ঘনিষ্ঠ আমাদের প্রয়োজনে আল্লাহ তালা নাজিল করেছেন এই জন্য সমগ্র কোরআন মানুষের কাছে পৌঁছানো কর্তব্য ইনশা আল্লাহ সেটা আমরা চেষ্টা করবো কোরআন যেহেতু জীবন্ত একটি গ্রন্থ মানুষের যখন যা প্রয়োজন প্রয়োজন অনুসারেই এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন যখন যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের সমাধান হিসেবে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যখন যেটা শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়েছিল তখন ঠিক সেই শিক্ষামূলক আয়াত নাজিল করা হয়েছে কোরআনকে আমাদের জীবনের উপরে প্রয়োগ করতে হবে চোদ্দশো বছর আগের কোরআনকে আজকের আধুনিক মানুষ তাদের জীবনের উপরে প্রয়োগ করতে হবে আজকের আধুনিক পরিবার তার পরি কোরআনকে প্রয়োগ করতে হবে আজকের আধুনিক সমাজ তার সমাজের উপরে কোরআনকে প্রয়োগ করতে হবে আধুনিক রাষ্ট্র আধুনিক বিশ্ব তাদের উপরে আল্লাহর কোরআনকে প্রয়োগ করবে কোরআন ছিল আধুনিক فوت ديني نتون سنوريهم آياتنا في الآفاق وفي أنفسهم سورة حميم السجد الله بلچن سنوريهم آياتنا شكروي عمي تادر کے دخابوا آياتنا عماني درشن في الآفاق ديگ ديگنتي وفي أنفسهم يبون تادر مجي تادروا ستت تادر دهر مدد حتى يتبين لهم أنهو الحق جاتي پروكاش پرومان حيجب جي اي দিক দিগন্তের কত তথ্য কোরআন দিয়েছে প্রিয় ভাই বোনেরা কোরআনের মহাকাশের তথ্যগুলি সবই হক হক বলে আজকে প্রমাণ হচ্ছে সেগুলো হক বলে প্রমাণ হচ্ছে মানুষের সৃষ্টিগত যে ভ্রণবিদ্যা মানুষ কিভাবে সৃষ্টি হয় চোদ্দশো বছর আগের মানুষ জানত না সর্বসাম্প্রতিক অত্যাধুনিক সব যান্ত্রিক মাধ্যমে মানুষ মানব সৃষ্টির মূল ধারাগুলি মানুষ জানতে পারছে ভ্রূণবিদ্যার উৎকর্ষা হওয়ার কারণে কিন্তু কোরআনের সাথে মিলিয়ে দেখছে পুরাপুরি সত্য এভাবেই প্রত্যেকের উচিত কোরআনকে নিজের উপরে প্রয়োগ করা আমল করা সে আমলের জন্য এই মূল নিয়ে আসা প্রিয় ভাই বোনেরা আজকে একটি মূলনীতি নিয়ে আসব এই মূলনীতিটি যদি পালন করা সম্ভব হয় তাহলে রাষ্ট্রীয় ভাবে একটা জাতি সফল হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে শান্তি নেমে আসবে কোনোখানে কোনো বিচ্ছুতি হবে না জাতীয় সম্পদ লুণ্ঠন হবে না জাতীয় নেতৃত্ব দুর্বল হবে না ক্ষতিগ্রস্ত হবে না সেই মূলনীতিতে হল ইন্না আমিন। তুমি যাদেরকে কোনো শ্রম দেবা শ্রমিক হিসাবে নিয়োগ করবা কোন কাজের জন্য যাদেরকে নিযুক্ত করবা তাদের মধ্যে কোন শ্রমিক কোন কর্মীটি সবচেয়ে উপযুক্ত এবং ভালো কাকে দেয়া উচিত আল কবি মানে দক্ষ এ কাজটি করার মত দক্ষতা তার আছে আল আমিন শুধু দক্ষতা থাকলে হবে না সে কাজ করতে গিয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে এই আল আমিন সে বিশ্বস্ত দক্ষ বিশ্বস্ত সারা পৃথিবীরতে যাকে যেখানে কাজ দেবে দুটা জিনিস দেখবে এই কাজটি করার মতো তার দক্ষতা আছে কিনা দক্ষতা না থাকলে সে কাজটি করতে পারবে না তোমার কাজটি বরবাদ হয়ে যাবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে তুমিও ক্ষতিগ্রস্ত হবা দ্বিতীয়ত দেখতে হবে সে কাজটি করার মত বিশ্বস্ত ব্যক্তি কিনা এই দুটো জিনিস একেবারে মোয়াজ থেকে শুরু করে চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত একই যোগ্যতা থাকতে হবে ইন্না খয়াল এত সুন্দর এই মেয়েকে দেখলেন যে তারা পানি পান করিয়ে কুফুর উপরে বিশাল পাথর রেখে তারা চলে গেল মেয়ে দুটো তাদের পশু নিয়ে দাঁড়িয়ে থাকলো মুসা আলাই সালাম তিনি তো নবী ছিলেন একাই সে পাথরকে সরিয়ে তিনি ওই মেয়ে দুটাকে তাদের পশু পানি পান করাবার সুযোগ করে দিলেন তখন ওই একটা মেয়ে দুইজনের একজন পিতাকে বলেছিল আবাতি একটা তরুণ আমাদেরকে সহায়তা করেছে আজকে করাবার ক্ষেত্রে তাকে আপনি শ্রমিক নিয়োগ করুন যাকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ করবেন তার মধ্যে এই দুটো যোগ্যতা লাগবে সে দক্ষ কিনা সে বিশ্বস্ত কিনা আর এই দুটোই এই যুবকের মধ্যে দেখেছি আমলের শক্তি এবং এটা যথাযথভাবে আদায় করার মতো বিশ্বস্ততা কেউ আছে একটা কাজ করতে পারে ভালো করে কিন্তু সে ভালো করে করবে না অবহেলা করবে আন্তরিক না হক আদায় করে সে করবে না। সে নীতিহীন মানুষ যতটুকু হক আদায় করে করা উচিত সে ততটুকু হক আদায় করবে না তার নীতি না থাকলে দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে আর দক্ষ না হলে সে তো কাজ করতেই পারবে না সে উপকৃত করবে কোর্ট থেকে অতএব রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সর্বক্ষেত্রে কোন একটি সুন্দর সামাজিক মূলনীতি দিয়ে আমাদের সামাজিক জীবনটা যাতে সুন্দর হয় রাষ্ট্রীয় জীবন যাতে সুন্দরভাবে চলে মানুষ যাতে উপকৃত হতে পারে মানব সমাজে যাতে শান্তি আসতে পারে সে সুন্দর ব্যবস্থাটা এই মূলনীতির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য ইসলামী আইন এটাই যেই কাজে যে দক্ষতা দরকার যিনি শিক্ষক হবেন তার দক্ষতা হবে যেই শিক্ষা তিনি দিবেন সেই বিষয়ে তিনি কতটা পণ্ডিত এটা তার কবি এই ক্ষেত্রে তিনি কতটা কবি জ্ঞানের এটা জ্ঞান শক্তি এবং শিক্ষককে জ্ঞানের শক্তিতে শক্তিমান হতে হবে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে দক্ষ হতে হবে আমার একজন যোদ্ধা সেনার দক্ষ হবে তার দক্ষতা হবে যুদ্ধের দক্ষতা যুদ্ধ করার ক্ষেত্রে কতটা শক্তিশালী যুদ্ধের অসংখ্য নিয়ম নীতি এর পদ্ধতি এগুলি সব তার জানা আছে কি তার দক্ষতা হবে সেই ক্ষেত্রে আমার যিনি হিসাব নিকাশ রক্ষা করবেন তার দক্ষতা হবে হিসাব নিকাশের ক্ষেত্রে কতটা পারঙ্গম এটা দেখতে হবে আসলে এটা এমন একটা শব্দ যে পৃথিবীর সকল সাইডে এই শব্দটি ব্যবহার করা যায় যে কোনো কাজের ক্ষেত্রে সে কাজের দক্ষতা আছে কিনা এমন সে আন্তরিক পুরো হক আদায় করে সেটা করার মতো নীতিবান ব্যক্তি কিনা শুধু একটা দেখলাম একটা দেখলাম না তাহলে হবে না এই উম্মত ধ্বংস হয়েছে এই পয়েন্ট থেকে এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামকে প্রশ্ন করলো হে হাসুলাল্লাহ মাতাস কেয়ামত কখন কায়ে সাহেব হাদিস কে তা বলে এল বা এলম পড়বে কেয়ামত কখন কায়ে হবে তখন নবী সাল্লা সাল্লাম বলেন এজা যখন আমানত নষ্ট একটি আমানত একটা মোয়াজনের পোস্ট কোন ব্যক্তিকে দিতে দেখতে হবে সে আল কবইন আমিন কিনা তার আজানের ধনী কেমন যেমন নবী সাল্লাহ সাল্লাম বেলালকে দিয়ে আজান দেয়াতেন কেন তার আওয়াজ বল এবং সে আজানের ব্যাপারে দায়িত্ব দিয়েছেন একজন মুআন মস্তিফা মানত ওই অঞ্চলে কে সবচেয়ে বেশি ইমামতের যোগ্য মুআ হওয়ার মতো তা কার কণ্ঠ আছে আজকে মুসলমানদের অধিকাংশ মসজিদের আজান শুনলে কোন আকর্ষণ বোধ হয় না যার কোন আওয়াজ নাই, যার আজানের মধ্যে কয়টা পয়সার জন্য তাকে মসজিদে নিয়োগ করা হয় সস্তায় পাওয়া গেছে যার আজান শোনে মানুষ দেহে আসবে মসজিদের দিকে এই জন্য নবী সাল্লাই মুয়াজিন নিয়োগ করতে এক নিয়োগ দিয়েছেন আবু মাহাজুরা তারও আওয়াজ ওরকম যেমন আকর্ষণীয় তেমন আলির যোগ্যতা আছে কিনা এইটা দেখেই তাদেরকে নিয়োগ দেয়া উচিত প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির বিরতির পর আবারও আসবে এই মূলনীতিতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন श्लिष्ट कि आलोचित रुमुले कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देखु ইসলামী আটটায় সকাল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 आज रत साढ़े सातटा आप पुन सम्प्रचार सकाल साढ़े नशे बांगलि परल्पित आलोचना जन्म नियंत्रण चिंताधारा शेख जहांगीर आलम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 বিরতির পর আবার ফিরে আসলাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সাহিব কে তা বলে এল বা এলম পড়বে কেয়ামত কখন হবে। তখন নবী সাল্লি সাল্লাম বললেন এ দুই আতিল যখন আমানত নষ্ট করা হবে তখন কেমত হয়ে যাবে আসলে পুরো দিনটা একটা আমায়নত রাষ্ট্রীয় প্রত্যেকটি পদ পদ একটা দেখতে হবে তার আজানের ধনী কেমন যেমন নবী সাল্লাহ বেলালকে দিয়ে আজান দেয়াতেন কেন ফাইনু আন্দা তার আওয়াজ বলন্দ এবং সে আজানের ব্যাপারে অত্যন্ত আন্তরিক বিশ্বস্ত এমন সুন্দর একটি মুসলিম জাতির মধ্যে এই বিপর্যয় কেমনি আসবে নবীজি বললেন এজা উচ্ছেদ আলরু ইয়ে শাহ যখন কর্তৃত্ব সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনার কর্তৃত্বের হাতে দিয়ে দেওয়া হবে যে কোনো পোস্ট যে কোনো পদ পদী অযোগ্যকে দেয়া হবে তখন কে আমাদের অপেক্ষায় থাকো কে আজকে আমাদের সমাজ আমাদের মুসলিম জাতি তারা দিন চায় কিন্তু নেতৃবৃন্দ তো চায় না তারা ইমাম সাহেবের কাছে প্রকৃত তহিদের দিন শিখতে যায় সহি সুন নাকি কিভাবে আমলটা করলে আল্লাহর কাছে কিছু পাবো জনসাধারণ কত আস্থা পরে একজন ইমামের কাছে একটা মশালা জিজ্ঞাসা করে ইমাম সাহেব দিলেন একেবারে মন গড় একটা মাসালা ইমাম সাহেব হয়তো বাতিল দিলেন একটা সিরিকের পথ বাত্রে দিলেন একটা বেদাতের পথ সর্বক্ষেত্রে এই অবস্থা জাগতিক ক্ষেত্রে যদি দায়িত্ব বণ্টন করা হয় দেখা গেছে নিজের লোক স্বজন প্রীতি করে নিজের অযোগ্য লোককে বসিয়ে দেয়া হলো যোগ্য লোককে দেয়া হলো না জনসাধারণ যায় তাদের কাছে ঘুড় ছাড়া একটা কাগজ এখান থেকে ওখানে নড়ে না একদিকে অযোগ্য অপর দিকে বিশ্বাসঘাতক অবিশ্বস্ত তো কে না তো কি হবে অবশ্যই সারা বিশ্বব্যাপী যখন এই উম্মতের দায়িত্ব কর্তব্য অযোগ্য ব্যক্তিকে দিয়ে দেয়া হবে তখন কে আমতের অপেক্ষা করো আল্লাহ তালা তো অযোগ্য ব্যক্তিকে রসুল বানান নেই আর রসুল সাল্লাহ সাল্লাম অযোগ্য ব্যক্তিকে তার পরের বর্তী খলিফা বানান নেই সবচেয়ে বড় যোগ্য মানুষ খলিফা হবেন বলে সারা ইঙ্গিতে দু একটা আদিষে স্পষ্ট তিনি বলে গেছেন এবং আউ বকর যখন মৃত্যুর মুখে পড়লেন উম্মতের পরের সবচেয়ে যোগ্য ব্যক্তিটিকে খলিফা নিয়োগ করে গেলেন ওমরকে এটাই তো ছিল দিন প্রিয় ভাই বোনেরা এই যে একটা বিরাট মূলনীতি ইন্না খয়াল কবি বিশ্ব সমাজ সুখী হওয়ার জন্য জনগণ তাদের অধিকার পাওয়ার জন্য এবং সঠিক জিনিসটি লাভ করার জন্য এর সবচেয়ে দক্ষ ফেরিস্তাকে বাছাই করেছেন জিব্রাইল আমিনকে দায়িত্ব দিয়েছেন যাও আমার বার্তা পৌঁছে দাও আমার বান্দাদের কাছে নবীদের কাছে তিনি কেমন শুনুন আরস্পতির কাছে তিনি সম্মানিত তার আনুগত্য করা হয় তার আমিন সেখানে তিনি আমিন বিশ্বস্ত তিনি এই অহির বাণী রাস্তা যে ওনাকে ধরে কোনো বার্তা কেড়ে নিবে শয়তান এমন কোনো সুযোগ নেই এমন দক্ষ আবার আমি অত্যন্ত আন্তরিক যা ওনাকে দেয়া হবে হরফে হরফে তিনি পৌঁছাবেন আল্লাহ তালা একজন এখন তোমার মিশরের যত ধন ভাণ্ডার আছে এগুলোর দায়িত্বশীল আমাকে করো খাদ্যমন্ত্রী বানিয়ে দাও আমাকে কারণ আমার মধ্যে যোগ্যতা আছে ইন্ হাফিজ আলিম হাফিজ মানে হলো আমিন আলিম মানে হলো কউই, কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হবে উৎপাদন করতে হবে বন্টন করতে হবে সবকিছু সম্পর্কে আমি দক্ষ আমার আছে আলিমানগত শক্তি আমার আছে আবার আমি আন্তরিক বিশ্বস্ত নীতিবান হাফিজ আমি কোন দিক থেকে কোন দুর্নীতির আশ্রয় নেবো না এ খাদ্য ভাণ্ডারের বিষয়ে অতএব তুমি আমাকে দিতে পারো দায়িত্ব জাতির ভালোর জন্য তিনি এ বোঝাটা ছেয়ে নিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য আমরা দেখি সৌর আনামের আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতে যখন বিলকিস্তানি সিংহাসন কে আনতে পারবে সুলাইম ডাক দিলেন হ্যাঁ আমার পরিষদ বর্গ তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবে তার আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আমার কাছে আসার আগে আগে নিয়ে আসো কোহলাই ফ্রি তুমিনে এক শক্তিশালী জিহি কবুমাস্তা হওয়ার আগে আগে আমি নিয়ে আসতে পারবো কথা বলে সে একই যোগ্যতার কথা ঘোষণা দিলে আলাই হেলা কউইন আমিন আমি এই সিংহাসন নিয়ে আসার ক্ষেত্রে যেমন দক্ষ তেমন আমার আন্তরিক বিশ্বস্ত অবহেলা অলসতা করবো না আপনি বিশ্বাস করতে পারেন যে আমি ঠিক ঠিক কাজটা করবো এবং আল্লাহর হকে যে চুরি করে সে আবার বান্ধার হক দিবে কি করে এই একটি একটি হাদিসে বলা হয়েছে আসার আকা আসার আকা তো সবচেয়ে নিকৃষ্ট চুরি হলো যে সালাদ চুরি করে নামাজ খাসিয়াতে সম্পৃক্ত সে আল্লাহ ইসলামকে বিকৃত করবে না যেমন আল্লাহ তালা সুরাল মায়াতে বলেছেন মানুষকে ভয় করো না আমাকে ভয় করো রাষ্ট্রীয় দায়িত্বে সামাজিক দায়িত্বে যিনি আসবেন তিনি নির্ভীক হতে হবে আল্লা বীর আর কাউকে তিনি পরোয়া করেন না সত্যের স্বার্থে তিনি নির্ভীক চিত্ত হয়ে কাজ করবেন বলে হতাশর দুনিয়ার স্যামান আল্লাহর আয়াত বিক্রি করে পয়সা খাবে দিন বিক্রি করে দুনিয়া খাবে এমন লোক না যে দিন বিক্রি করে দুনিয়া নেবে না যে মানুষকে ভয় করবে না আল্লাহকে ভয় করবে সে হল আমিন এটা শিক্ষকতার ক্ষেত্রে হোক এটা মুওয়াজিন সাহেবের ক্ষেত্রে হোক এটা ইমাম সাহেবের ক্ষেত্রে হোক এটা কোন রাষ্ট্রনায়কের ক্ষেত্রে কোনো প্রধানমন্ত্রী এটা কোন মন্ত্রী কোন এমপি কোন উপজেলা চেয়ারম্যান কোনো চেয়ারম্যান কোন সচিব কোন পিয়ন। এটা দুনিয়ার যত রকমের কর্মী বাহিনী আছে এদের সবার ক্ষেত্রে এই মূলনীতি কত সুন্দর মূলনীতি আল্লাহ দিয়েছেন বিসিএস ক্যাডার হওয়া লাগবে না করোনার এই একটা আয়াত জানলে আপনি জেনে যাবেন যে মূলনীতির ভিত্তিতে একটা মানুষকে দায়িত্ব দেওয়া যেতে পারে আপনি নিজের সম্পর্কে কেউ কোন দায়িত্ব দিতে চাইলে আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন তোমার এই দায়িত্বটা পালন করতে পারবা কিনা সে যোগ্যতা আছে কিনা নিজের ব্যাপারেও তো সেই ইনসাফটা করতে হবে এই যে মানজ আল্লাহ দেওয়া যারা কাজ করবে না তাদেরকে মানুষের সুন্দর বিধান আছে মানবরচিত বিধান গুলি আরো ভালো তাহলে তো সে আসলে কাফের আর যে মনে করে না আল্লাহর বিধানই সবচেয়ে সুন্দর ইনসাফ তবে এখন বিপদে পড়ে গেছি মানবরচিত আইন ঠেকাই পড়ে বিচার করতে হচ্ছে মন চায় না তবু যদি তারা বিধানকে বেশি প্রাধান্য দেয় তাহলে তো বরবাদ হয়ে গেল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে মাসারা জিজ্ঞাসা করা হয়েছিল যে যুদ্ধের জন্য দুজন ব্যক্তিকে দেখা হচ্ছে একজন হলো খুব মোত্তাকি কিন্তু দুর্বল আর যেন খুব সবল শক্তিশালী যোদ্ধা কিন্তু তার কোনো নীতি নেই তো তিনি বললেন যে মোত্তাকে যে দুর্বলতা মোত্তাকে যে তাঁকোয়া এটা তার উপকার করবে আর তার দুর্বলতা যেটা এটা মুসলমানদের ক্ষতি করবে আর যে লোকটি নীতিহীন ফাঁসেক তার যে ফাঁসেকি এটা তার ব্যক্তির ক্ষতি করবে কিন্তু তার যে রণকৌশল যুদ্ধের যে ক্ষমতা এটা মুসলিমদেরকে উপকৃত করবে অতএব তাকে দায়িত্বটা দেয়া হোক তাহলে যেই কাজে যাকে দিলে রাষ্ট্র সমাজ দেশ মানব জাতি উপকৃত হবে তাকে সেই দায়িত্ব দেয়া এটা হলো আমাদের আজকের আল কোরআন জীবন ঘনিষ্ঠ এই বিধানের দাবি অতএব ভাসুন সবাইকে বলছি এই মূলনীতিতে আমরা মানুষদেরকে দায়িত্ব দেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সব ভয়নকুল্লিক أشهد الله لا إله إلا أنت أستكبرك واتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.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 টাকা Swift জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন আমি মোহাম্মদ বদরুদ্দুজা আপনারা দেখছেন পিছ টিভি বাংলা